সম্মানিত দর্শকবৃন্দ দূরে কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি দর্শকবিন্দু আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবটির ধারাবাহিক আলোচনায় আমরা গুণের ক্ষেত্রে তাহিদ এর বিভিন্ন অংশ আলোচনা করেছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এরকম একটি আল্লাহর একটি গুরুত্বপূর্ণ সিফাত নিয়ে যে সিফাতের সাথে অনেকগুলো আহকাম জড়িত আছে এবং যে সাথে পরবর্তী অনেকেই বিমৎ করার কারণে বা বিপদে চলার কারণে পথভ হয়ে গেছে তা হচ্ছে আল্লাহ তার সৃষ্টির উপরে থাকার বিষয়টি আমাদের ইমাম এ বিষয়ে একটু ইঙ্গিত করেছেন তিনি বলছেন যে মহুল ইন ওয়াফা ওকাহু মহ বেকুল ইন ওয়াফা ওকাহু আল্লাহ তালা সব কিছুকে পরিবেষ্টন করে আছেন এবং সবকিছুর উপরে যা কিছু আছে সবই তিনি পরিবেশন করে আছেন একটি আকিদে হচ্ছে আমাদের আহ্লা জমাতে সেটা হচ্ছে যে আল্লাহ তহ তাঁর নিজের সম্পর্কে বলেছেন যে আল্লাহমানিখিয়ে দিয়েছেন আলীম কোরআন করিম আল্লাহ সুরাহাদু আল আহরাত আলীম তিনি প্রথম। তিনি সর্বশেষ ওয়াহের তিনি সবকিছুর উপরে ওল বাতন সবাই নিকটে তিনি কিছু জানেন আল্লাহের আল্লাহাল তার রসুলকে যেভাবে জানিয়ে দিয়েছেন রসুল্লাহ আমাদের তা জানিয়েছেন তিনি বলেছেন দোয়ার মধ্যে এসেছেন আল্লাহমা আন্ত কাবলা কাসাই আল্লাহ আপনি প্রথম আপনার আগে কেউ ছিল না কেউ নেই কেউ থাকবে না ওয়ান্তাল আখির ফলাইসা বাদাকা আখির ফলাইসা বাদাকা শাই আপনি সর্বশেষ আপনার পরে কিছু নেই ওয়ান্ত জাহিরা ফলাইসা ফাওকা কাই আর আপনি সবকিছুর উপরে ফলাইসা ফাওকা কাই আপনার উপরে কেউ নেই এখানে জاہر শব্দের অর্থ আমরা বুঝি প্রকাশ্য যে কোন জিনিস উপরে থাকে তা প্রকাশমান থাকে সেজন্য শব্দের অর্থের দিক ত মিল আছে আর জاہر আলা জহারের আর্দে উপর আপনার উপরে কোন কিছু বাতুন ও আন্তালেসাধুন আকাশাই আপনি সবচেয়ে নিকটে আপনার চেয়ে নিকটে কোনো কিছু নেই ওহু আিকুল সালিম কারণ তিনি জ্ঞানের দিক থেকে সবচেয়ে নিকটে সেই জন্য জ্ঞানের দিক থেকে আশুর উপর থেকেও তিনি জ্ঞানের দিক থেকে সবচেয়ে তিনি বান্ধার নিকটে সৃষ্টি করে সবচেয়ে নিকটে আমরা এই বিষয়টি আলোচনা করি আমাদের ইমাম যে বলেছেন এই জন্য তিনি বলেছেন মহাই ওয়াফা ও কাহু তিনি সবকিছুর উপরে আছেন তারপরেও তিনি সেখান থেকে সবকিছু পরিবেশন করে আছেন কোন কিছু তার ধর পাকড়ের বাইরে নয় কোন কিছু কেউ তার হাত থেকে পালিয়ে যাবে কোথাও যাওয়ার কোন সুযোগ নেই কোরআনে করিম আল্লাহ তালা সেজন্য বলেছেন ইয়া মার্শাল জিন এবং মানব সম্প্রদায় যদি তোমরা আসমান এবং জমিনের প্রান্ত দেশ ভেদ করে কোথাও যেতে চাও যাও কিন্তু গেলেও আল্লাহর অনুমতি লাগবে আর যেখানে যাও সেটাও আল্লাহ তালারই জায়গা তো আল্লাহ তালার তিনি সবকিছু কে পরিবেষ্ট করে আছেন কোন কিছু তার নাগালের বাইরে নয় সবকিছু আমরা তার নাগালের ভিতরে আমরা কোথাও যেতে পারবো না আল্লা তালার এই যে গুণটা তিনি সাব্যস্ত করেছেন আমাদের ইম তিনি বলছেন যে মোহিদুম বেকুল রিসীন তিনি সব কিছু পরিবেশন করেছেন ওয়া ফা কাহু সবকিছুর উপরে তিনি আছেন। এখানে কেউ কেউ যারা বিশেষ করে আকিদাগত ভাবে বিভ্রান্তিতে আছে তারা কেউ কেউ দুষ্কর্ম করেছেন সেটা হচ্ছে ওয়াটাকে তারা বিলুপ্ত করে দিয়ে বলেছেন মহাইতুম বেকুল্ল সাহীন ফাও কাহু নার্লা आल्ला जा सबकिवेशन करलुल अहंगबाद सोहबाजी आल्लामे सृष्टि भीतरे आसान जहां से आर्थ करा जाएाम शब्द जीत महई तम बेकुल्साईन ओफाओ कहूँ सबकिन कर सबकिरे अवस्थान यहाँ सेमाम कथा आज के यह जिन आलोचना करब एक कथा नहीं आलोचना कर आल्ला तला फुल्ले ही, ही। से हीई फाओ काुल्ले खालक फिल्लेबादिहि यह जिनिटा आलोचना करब जल्लाह तला सबकिे समकल सृष्टिर जत सृष्टि सब ही नीचे इमाम एरफर जज अनिल एहते सृष्टि जरा आखलुक आल्ला के परिवेषन करते आजेज अपारक हो गते কোনো নয় আয়ালমীর দিক থেকে নয় ওলা কোরআন কারিমা আল্লাহ তালা বলেছেন তাকে কেউ জ্ঞানের দিক থেকে কেউ করতে পারবে না আল্লাহ তালা সুরা বাকারা আয়াতুল কুসিতেও বলেছেন যে কেউ তাকে এহা করতে পারবে না তার জ্ঞান তার জ্ঞান দিয়ে আল্লাহ তালাকে এহাতা করতে পারবে না আল্লাহ তালাকে পরিবেশন করতে পারবে না তার কারো জ্ঞানী সে পর্যায়ে পৌঁছতে পারবে না এখানে আমাদের ইমাম যে বলেছেন যে মহুল কাহু আল্লাহ সবকিছুর সবকিছুকে পরিবেশন করে আছেন এবং সবকিছুর উপরে আছেন এই কথাটাই আমাদের জন্য আজকে আলোচ্য বিষয় আমরা এটা আলোচনা করব যে আল্লাহ কিভাবে তার সবকিছুর উপরে আসেন অল্লা আল্লাহ সবকিছুর আলী সবকিছুর উপরে তিনি এই জিনিসটা আমরা আজকে আলোচনা করব কোরআনে করিম আল্লাহ তালা তার নিজের সম্পর্কে সাব্যস্ত করেছেন সব হায়ানা রব্বি আল আলা বলেছেন সাবা রিকাল আলা হাদিস রসুল্লা সালাম বলেছেন এই আয়াতিল হওয়ার পরে বলি সোভান রব্বি আল আলা আমার মহান সুচ্ছ রব যিনি তিনি কতই না পবিত্র এই যে একটি আয়াত একটি হাদিস যে আমরা বলেছি এই প্রমাণ করে যে অরুব আলাহ খালকি আল্লাহ तर सृष्टिर उप अवस्थान एखे सृष्टि अलू जो जिनू शब्द अर्था कर प्रथम जीत कुरान बहु जगह अल्लाह तला के सबकि आला खलिहि अलू शब्द तीन टी अर्थ आयर अर्थ हलूल मकान अवस्थानगत अवस्थानगत जेमन क्यों बोले ऊपर तलाय आसी अवस्थानगत এই আরবরা আরবরাও সবসময় বলতেন যে যেহেতু কামিন আলু আমি উপর দিক থেকে আসছি উপর দিক থেকে একটা মানুষ নিচে নামে এজন্য জন্য অংশ উপরের স্থান স্থানের দিক থেকে উপর হয় আরেকটি উপর হয় যে যেটা হচ্ছে উপর উপর দিক থেকে যেটা ক্ষমতার দিক থেকে উপরে অর্থাৎ ক্ষমতা এবং প্রতিপত্তি এবং তার অহংকার গর্ব এই দিক থেকে উপরে কেউ কেউ থাকে কোরআনে করিম আল্লাহ তালা এই উপর এই অলু শব্দটি ব্যবহার করেছেন বুকে জমিন অহংকার করে বেড়ায় নাই এবং গর্ব করেনি ওলা ফাঁসাদেন এবং জমির ফসাদ সৃষ্টি করেনি এটা হচ্ছে আয়তের অর্থ এখানে এটা বলা যাবে না যে কেউ যদি তালা থাকে উপরে তালা থাকে উপরে তলায় থাকা তার দোষণীয় হবে এটা নয় এখানে অলু অর্থ হচ্ছে তার মর্যাদা দিক থেকে সম্মানের দিক থেকে অহংকারের দিক থেকে তিনি আল্লাহ তালা সবকিছুর উপরে সেই হিসেবে অলু অলু এর দ্বিতীয় অর্থ হচ্ছে তাহলে মাকানা অলুবুল মাকানা আর আগেরটা ছিল অলুবুল মাকান তাহলে কোন স্থানের দিক থেকে তিনি উপরে অলু হয় আবার অলু কোনো অবস্থানের দিক থেকে কেউ উপরে থাকে সেটা আল্লাহ তালীন সবকিছুর উপরে অবস্থান সবার উপরে কোরআন কারিমী আল্লাহ তাদের জন্য শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন তাদের জন্য আখরা জীবন ঘোষণা করেছেন যারা দুনিয়ার বুকে কখনো নিজের নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়বে না নিজে অহংকার করবে না গর্ব করবে না কোরআন কারিমে আল্লাহ তালা এই জন্য ফেরাউনকে বলেছেন ইন্না ফেরাউন আলাফিল জমিনের বুকে সে অহংকার করেছে এখানে আলা তেকবার ইস্তাকবার অর্থে অহংকার করেছে শব্দ হচ্ছে অলু তাহলে বোঝা গেল অলুবুল মকায়না সম্মানের দিকটাও সেটা অলুর সাথে জড়িত কোরআন করিমা আল্লাহ তালা এইভাবে ওলা তাই আলু নেটাও বলেছে অর্থাৎ তারা বাড়াবাড়ি করবে যমলু অহংকার করবে এটা তাহলে অলু একটা অর্থ আছে স্থান দিক থেকে উপরে আরেকটা হচ্ছে সম্মানের দিক থেকে উপরে আর একটি অর্থ আছে অলুবের সেটা হচ্ছে যে সম্মান মর্যাদার দিক থেকে উপরে শুধু মর্যাদার দিক থেকে অলুবুল কাদার একটি হচ্ছে অলুবুল মাকান একটা হচ্ছে অলুবুল মাকায়না একটি হচ্ছে অলুবুল কাদার তিনটি দিক থেকে তিনটি আউলু শব্দের ব্যবহৃত হয় কেউ কেউ সম্মানের দিক থেকে উপরে হয় যেমন আল্লাহ তাকে সম্মানিত করুন আল্লাহ মাকে আনা তাহ আমরা দোয়া করি আল্লাহ তোমাকে মর্যাদা বাড়িয়ে দিক তো মর্যাদার দিক থেকে অবস্থানের দিক থেকে এবং তার ব্যক্তিগত যোগ্যতা এবং ক্ষমতার দিক থেকে এই তিনটি জিনিস একটি হচ্ছে অবস্থানগত একটি ক্ষমতাগত একটা মর্যাদাগত তিনটি দিকেই অড়লু শব্দের ব্যবহৃত হয় মহান আল্লাহ তা তিনি তিন দিক থেকেই অলু আলিন আলা খালকে তিনি আল্লাহ তালার আল্লা তালা বন্দার উপরে সমস্ত সৃষ্টিকর উপরে তিনি অবস্থান গস্ত দিক থেকেও তিনি উপরে এবং তিনি ক্ষমতার দিক থেকেও তিনি সবার উপরে তার ক্ষমতার কাছে কারো কোনো ক্ষমতা নেই তিনি যা ইচ্ছে তা করেন ফাহুল লিমা ইউরিদ এবং তিনি যেটা ইচ্ছা সেটা করেন এতে কোনো কেউ দ্বিমত করেনি তৃতীয় হচ্ছে জিলা হচ্ছে সম্মানের দিক থেকে আল্লাহ যা তিনি তার সত্তার সাথে কখনো তাকে সাহাফেল বা নিচের দিকে ডাকা যাবে না ইমাভানীফুর রহমতুল আকবরের মধ্যে বলেছেন আল্লাহ তালা নিচের দিকে ডাকা যাবে না আল্লাহ তালাকে উপরের দিকে ডাকতে হবে এই জন্য উপরের দিকে ডাকার যে মাসা আল্লাহটা সেটা হচ্ছে কোরআনে করিমের দ্বারা সাব্যস্ত হাদিস দ্বারা সাব্যস্ত ব্যক্তি বিবেকের তাড়া দ্বারা সাব্যস্ত এবং ফেত্রী মানুষের স্বাভাবিক যে দাবি অন্তরের স্বাভাবিক দাবি সেটাও সাব্যস্ত করে যে আল্লাহ তালা সব কিছুর উপরে রয়েছেন আল্লাহ তাল সবকিছুর উপরে রয়েছেন আমরা দেখতে পাই এই জায়গাতে শুধুমাত্র তারাই বিরোধিতা করেছে যারা আল্লাহ তালার সম্পর্কে সঠিক ধারণা করতে পারেনি মা কাদার উল্লাহ হাকা কাদরী আল্লাহকে সঠিক সম্মান দিতে তারাই শুধুমাত্র এই জায়গাতে বিরোধিতা করেছে কোরআনার যা প্রমাণ করে যে আল্লাহ তার উপর রয়েছেন এবং সবকিছুর উপরে আল্লাহ তালা এটাই আমাদের ইমাম বুতেন মহিটুম্বি কুল্লি সৈন কাহু প্রত্যেকটি জিনিসকে তিনি এহাতা করে রাখছেন পরিবেষ্ট করে রাখছেন এবং ফও কাহু তিনি সবকিছুর উপরে অবস্থান করছেন প্রত্যেকটি বস্তুর উপরে তিনি তো তাহলে বোঝা গেল আল্লাহ তালা সবকিছুর উপরে এটা আমাদের একটি আকিদা যে আকিদাটি তার আল্লাহ নাম এবং গুণের সাথে জড়িত এবং যেটা সেটা আল্লাহ তালার সত্তাগত একটি গুণ যে গুণটি কখনো বিরোধিতা করলে ইমান থাকবে না এবং ইমান আকিদা বিরোধী হবে তখন এবং সেটার কারণে অনেক ক্ষেত্রে অনেকেই পথভ্রস্ত হয়েছে এবং দিন থেকে বেরিয়ে গেছে অনেকেই তথাকথিত জাহমিয়া এবং তথাকথিত মরতাজ মরতাজিলাদের মধ্যে অনেকেই তারা এই মত থেকে বেরিয়ে গেছে বর্তমান সময়ে যারা আল্লাহ তালাকে সর্বস্ত্র সর্বত্র বিশ্বাসী এবং তারা না জেনে আকিদাটা বিশ্বাস করছে তারা যদি কোরআনে কেরিম এবং রসুল্লাহ সুন্না পড়ে এবং তারা যদি কোনো তাদের বিবেককে জিজ্ঞাসা করে এবং তাদের স্বাভাবিক প্রকৃতির অনুসারে চলে তাহলে তারা অবশ্যই স্বীকার করবে যে আল্লাহ তালা তিন ধরনের অলু তিন ধরনের তিন জনের তার শ্রেষ্ঠত্ব রয়েছে একটি হচ্ছে তার সত্তাগত অবস্থানগত শ্রেষ্ঠত্ব তার তিনি হচ্ছে আসির উপরে দ্বিতীয়ত তার ক্ষমতাগত শ্রেষ্ঠত্ব তিনি সবকিছুর সবকিছু তা তিনি দাপুটে জব্বার তিনি কাহার তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন তার ক্ষমতা দাপট দিয়ে আর তিনি সম্মানগত দিক থেকে সবচেয়ে উপরে তার চেয়ে সম্মানিত আর কেউ হতে পারে না এবং কোনোদিন হয়নি এটাই হচ্ছে এই তিনটি এই তিনটি অলু এই তিনটি অলু আল্লাহ জন্য সাব্যস্ত করতে হবে যারা আহলসুন জামায়াতের আকৃদার পোষণ করেন তারা তিন ধরনের জন্য সাব্যস্ত করেন কিন্তু যারা এই ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে তারা দুই ধরনের অলু সাব্যস্ত করে তৃতীয়রা সাব্যস্ত করে না তারা বিশ্বাস করে আল্লাহ তালা সবকিছুর উপরে ক্ষমতাবান এটা তারা বিশ্বাস করে আল্লাহ ক্ষমতার দিক থেকে আল্লাহ তালাকে সর্বশ্রেষ্ঠ মনে করে আর তারা আল্লাহ তালাকে মনে করে যে সম্মানের দিকতেও তিনি সবকিছুর উপরে অলু দুইটা মনে করেন আর অবস্থানগত অলু যেটা আল্লাহ তালসের উপর উপরে এই জিনিসটা তারা সাব্যস্ত এটাই সাব্যস্ত করা দরকার এটাই কোরআনে করিম এ সাব্যস্ত করা হয়েছে এটাই বিবেকের দাবি এটা এবং এটাই ফেতর কথা এটাই স্বাভাবিক মানব মনে স্বাভাবিক প্রকৃতি এটাই এটার প্রতি ছায় দেয় কোরআনে করিম এবং রসুল্লাহ আসলাম হাদিসে আমরা বলেছি যে হাজার দরিল রয়েছে এরপরে অনেকে গ্রন্থ লিখেছেন আমাদের ইমাম ইমাম নিজে এখানে উল্লেখ করেছেন সাথে সাথে আমাদের ইম ইমাম ইমাম জাহাবীর রহমতুল্লাহ আলহ একটি গ্রন্থ লিখেছেন আলুউল্লাহ আলাহ খালকিহি আল উল্লাহ আলীগুল গাহ্ফার তিনি একটা গ্রন্থ লিখছেন আলো আলু উল্লাহ আলীল গাফার যে মহান আল্লাহ তালা শ্রেষ্ঠ যিনি সব উপরে এবং তিনি জব ক্ষমাশীল তার জন্য তার জন্য আমরা সাব্যস্থ করেছি তিনি সবকিছুর উপরে এটা আলহ রল আলী আল গাফার তার একটা গ্রন্থের নাম ঠিক অনুরূপভাবে ইমাম জাহাবীর আরেকটি গ্রন্থ লিখেছেন আল আর্শ আর একটা গ্রন্থ লিখেছেন আল্লাহ তিনি আসেন সেটা সাব্যস্ত করেছেন এভাবে পরবর্তী গ্রন্থ লিখেছেন এবং আহ জমাতে প্রত্যেক যারা এই আকিদের গ্রন্থ লিখেছেন তারা প্রত্যেকেই এই জিনিসটার উপর গুরুত্ব দিয়েছেন কারণ এটা যদি সাব্যস্ত হয় তার আকিদের অনেক অংশই সাব্যস্ত হয়ে যায় যে আল্লাহ তালা অরুহ আল্লাহ খালকিহি এটা যদি কেউ সাব্যস্ত করে এটা যদি কেউ প্রমাণ করে এটা যদি কেউ প্রমাণ করে দেয় বন্দার মনের ভিতরে বন্দা সবসময় মনে রাখবে যে আমি নিয়ন্ত্রিত আমি অনিয়ন্ত্রিত নই আমি যা ইচ্ছে তা করতে পারি না আমি আমার রবের দ্বারা নিয়ন্ত্রিত আমি আমার রবের অতি ক্ষুদ্র একটি সৃষ্টি তিনি আসল উপর থেকে আমাকে দেখছেন আমাকে জানছেন আমার নিয়ন্ত্রণ করছেন আমি যদি ইমানদার হই তিনি আমাকে অতিরিক্ত সহযোগিতাও করবেন সাহায্যও করবেন যদি আমি তার পথে চলি সেটাই আল্লাহ তালা বিভিন্ন জায়গায় কোরআনে কারি উল্লেখ করেছেন আমাদের কোন কোন ইমাম হাজার দলিল সেখানে উল্লেখ করেছেন এক হাজার দলিল উল্লেখ করেছেন আমরা সেই দলিলগুলিকে সংক্ষেপে সাজিয়ে কোরআনের থেকে কোরআনে কারিমে বিভিন্নভাবে বিভিন্ন ধরণে আমরা ভাগ করবো যে এই জাতীয় এতগুলো দলিল তিনি এনেছেন এই জাতি এতগুলি তিনি এনেছেন আমাদের ইমাম আবুজাফর তহাবির রহমতুল্লাহ আলী এর যে গ্রন্থটি আছে সেখানে তিনি একটু কথা রেখে চলে গেছেন কারণ তার সময় আল্লাহ তালার এই তিনি যে আর্সুর উপর আছেন এর বিরুদ্ধেকারী বেশি মানুষ তৈরি হয়নি তারা ছিল শুধু মুষ্টিমেয়ের কিছু লোক জাহামিয়া যাদেরকে বলা হতো তারা শুধু আল্লাহ তার আর্শের উপর থাকাটাকে অস্বীকার করেছিলেন তারা অস্বীকার করেছে বিভিন্ন কারণে তাদের ভুল ধারণা ছিল তারা বিভিন্ন যে সমস্ত কারণ আছে সেগুলো আমরা এর সালে উল্লেখ করবো এবং সেগুলিকে খণ্ডার চেষ্টা করব কিন্তু তখন ব্যাপক আকারে সবাই বিশ্বাস করতো ইমানদার মাত্রেই বিশ্বাস করত আল্লাহ তারা আর্শের উপর রয়েছেন এই ব্যাপারে কারো কোনো দিমত ছিল না ইমাম আবু জাফর তহাবির রহমতুল্লাহ আল্লাহ পরে যারাই গ্রন্থ লিখেছেন আকিদের ওপর প্রত্যেকেই যারা কিতাবে ব্যাখ্যা করেছেন তারাও কিন্তু এই বিষয়টি তুলে ধরেছেন ইমাম ইমনাবিল হানাফি রহমতুল্লাহ আলাই সর ইমাম তাহাবির কিতাবের সারা যখন করেছেন তখন তিনি সেখানে বৃষ্টি বৃষ্টি উল্লেখ করেছেন যেগুলি এই বৃষ্টির ভিতরে বৃষ্টির ভিতরে এক হাজার দলিল রয়েছে এক বিশটি ধরন তিনি উল্লেখ করেছেন এইভাবে এইভাবে তিনি বিশটি প্রকার উল্লেখ করেছেন ২০ প্রকারে এক হাজার দলিল তিনি শামসুদ্দিন ইব্রু কাইম রহমতুল্লাহ আলী ইব্রুল কাইম রহমতুল্লাহ যখন তার কিতাব লিখেছেন তার ইজতেমাল জৈশল ইসলামিয়া লিখেছেন এবং যখন তিনি এই জাতীয় আরব কিতাব লিখেছেন সেগুলিতে সবগুলিতে তিনি যখনই সুযোগ এসেছে যখনই অবস্থা সেখানে আলোচনার সুযোগ এসেছে সেখানেই তিনি আল্লাহ তালা আসর উপর আসেন প্রমাণ করার জন্য দলিলগুলি নিয়ে এসেছেন ইমাম রহমতুল্লাহ তাদেরই উস্তাদ তারা যখন তিনি যখন কতাব লিখেছেন সেখানে তিনি ব্যাপকভাবে এই গ্রন্থ এই আল্লাহ তালা আর্সুর উপর থাকার বিষয়টি লিখেছেন এবং এটাকে তিনি প্রমাণ করেছেন এবং এটার উপরেই তিনি কোরআন এবং সুন্না দলিল নিয়ে এসেছেন সলবে সালাহিনের কথা নিয়ে এসেছেন বিশেষ করে চার ইমাম যে এ ব্যাপারে একমত সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন আমরা আজকের এই আলোচনায় নিয়ে আসবো যে কিভাবে আল্লাহ তালা কোরআনে কারিমে আল্লাহ তালা তা তিনি সবকিছুর উপরে রয়েছেন এই জিনিসটা কোরআনে কারিমে যেভাবে এসেছে সেই বিষয়টি আমরা তুলে ধরব আমরা বলতে চাই এটাই যে কোরআনে করিমের বহু জায়গায় এই বিষয়টি এসেছে কিন্তু আমরা অনেক সময় সেটাকে না পড়ে যদি ভুল ব্যাখ্যা করে তাহলে হাজার হাজার আয়াতকে ভুল ব্যাখ্যা করতে হবে হাজার হাজার আয়াতকে অপব্যাখ্যা করতে হবে হাজার হাজার আয়াতকে আয়াতের অর্থ আমরা বুঝবো না এবং আল্লাহ তালিক সম কখনো সঠিক পথে নিয়ে আসতে পারব সঠিক অর্থ বুঝতে পারব না আয়াতের অপব্যাকা করতে হাদিসের অপব্যাক্ষা করতে হবে হাদিস সম্পর্কে আমাদের ভুল ধারণা তৈরি হবে এই জন্য যদি আমরা আল্লাহ তালা সুরপ্রাসীনটাকে ঠিক রাখতে পারি আঁকিটা আমাদের অন্যান্য যখন আমরা করোন আয়াত পড়ব কত হাদিস পড়ব সঙ্গে সঙ্গে আমাদের আকিদাটা পরিশুদ্ধ হয়ে যাবে এবং আমরা সেটারও সবসময় প্রতিষ্ঠা করতে চেষ্টা করব এবং এর উপরে আমাদের জীবন গড়ে উঠবে এবং সহি আকিদের উপরে আমরা টিকে থাকতে পারব এবং এর উপর আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারব এটাই আমাদের হোক আজকের যে দোয়া যে আল্লাহ আমাদেরকে যেন এই আকিদের উপরে আমাদের জীবিত থাকতে পারি আকিদের উপরে আমাদের মরণ হয় এবং এই আকিদের উপরে যেন আমাদের হাসার হয় আল্লাহ তালা আমাদের সমস্ত আমল কবুল করুন ইনশাআল্লাহ পরবর্তী কোনো পর্বে আমরা এই দলিলগুলো উল্লেখ করবো যে দলিলগুলো কোরআনে এসেছে এবং কি কি ব্যবহার ব্যবহার এসেছে কি কী ধরন এসেছে সেই ধরনগুলো উল্লেখ করবে তখনক্ষণ আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি